আসসালামুকর্শক শ্রোতা আগে আবার খুশি থাকে আরেকটি মশলা নিয়ে এ পর্যায়ে যে মশলা আলোচনা করবো সেটা হচ্ছে এই কারণে আমরা এটি নিয়ে আলোচনা করছি জামাতে সালাত আদায় করা এটা ওয়াজিব পাঁচ সালাতের মধ্যেই জামাতে সালাত আদায় করা ওয়াজিব এবং এই ওয়াজিব হওয়ার ব্যাপারে কোরআন এবং সুনার প্রমাণ রয়েছে কুরআন থেকে প্রমাণ যেমন সূরা নিসার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইদা কুনতু ফীহিম ফাআকামত লাহুমุসলাহ ফাআকামত লাহুমুসলাত ফাতাকুম আল্লাহ বলছেন জেহরসুল আপনি যদি সাবেক রামকে নিয়ে থাকেন তখন আপনি তাদের সাথে তাদেরকে নিয়ে জামাতে সালা তাই করুন এবং সেটার পদ্ধতি আল্লাহ বলছেন বিশেষ করে এই আয়ের নাজিল হয় হ্যাঁ আপনার যুদ্ধ ক্ষেত্রে যখন ভয়ের সময় ছিল তখন বলেছেন এবং বলবো এটার পদ্ধতি সম্পর্কে সুতরাং এইখানে এই আয়তের মধ্যে আপনার যুদ্ধক্ষেত্রে জামাতে সালাদী করার পদ্ধতি শিক্ষা দেওয়ার মাধ্যমে রসুলকে আদেশ করার মাধ্যমে বুঝা যাচ্ছে যে জামাতে সালাদী করা বাধ্যতামূলক এটা ভয়ের সময় বাধ্যতামূলক হয়ে থাকে তাহিলে অন্য সময় তো অবশ্যই সেটা বাধ্যতামূলক হবে এতে কোনো সন্দেহ নেই এবং এর পাশাপাশি আমরা আকরম সাম বলেন যে মুনাফিকদের জন্য সবচাইতে ভারী নামাজ বা কঠিন নামাজ হচ্ছে এসার এবং যদি তারা যে এই দুই নামাজের গুরুত্ব কত বেশি তাহলে তারা অবশ্যই হামাগুড়ি দিয়ে হলো হ্যাঁ সালাত উপস্থিত হতো তাইলে এই দুই নামাজের গুরুত্ব অনেক বেশি এটা বুঝাতে চাচ্ছেন হামাগুড়ি দেওয়া এটা বাচ্চাদের কাজ বাচ্চারা যখন হাঁটতে পারে না হাঁটার আগের পর বা হামাগুড়ি দিয়ে চলা পিতারকে কেউ ডাকলে তার কাছে হামা গড়িয়ে দিয়ে আসা সুতরাং সেটা হাঁটতে না পারলেও আসার চেষ্টা করতো এই দুই নামাজ জানলে এই কারণে তাদের এই ব্যাপারটা কঠিন বলাছে যে তাদের জন্য এই সালাদ কঠিন এবং রসুল আর বলেন বলেন এই হাদিসের মধ্যে হাদিসটা বোখারি মুসলিম হাদিস আমি আদেশ করব একজন ব্যক্তিকে যে সালাত আয়ের আদেশ করি যে সে যেন মানুষকে নিয়ে সালাত আয় করে মানে জামাতে সালাত আদায় করার ব্যবস্থা করে আর আমি কি করব যে আমি কিছু পুরুষদেরকে নিয়ে যাব যাদের সাথে हाँ अपना लाकड़ी बोझा थे एम कि लोक दे निकट चले जाब ते जरा जमानत सारे उपस्थित है ना तर ते बाड़ी बार बाड़ जाली दी बागन दिए इच्छा रसुल कर मुनाफे जमाते सलत करते मुनाफेक नाम कठिन तरह से मुनाफेक है मुनाफेक है আপনার ওয়াজিব ছেড়ে দেয় এরকম ক্ষেত্রে সুতরাং এটা থেকে বুঝা যায় যে যখন তাদেরকে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন শাস্তি কখনো সুন্দর ছাড়ার জন্য হয় না শাস্তি সাধারণত হয়ে থাকে কোনো ওয়াজিব কাজ বা ফরস জন্য সুতরাং রসুল আকরম সাহেব ইচ্ছা পোষণ করা যায় যে জামাত সাল্লাহাদি করা তবে কেন তিনি করছিলেন না সেটার উত্তর যে তিনি এই কারণে করেন নাই যে আগুন দিয়ে শাস্তি একমাত্র আল্লাহ দিতে পারেন যেটা অন্য যে রসুল আকরাম সুসাইসলাম এই চেতনা থেকে ফিরে আসছেন এই জন্য কারণ ঘরের মধ্যে মহিলা এবং ছোট বাচ্চারা থাকে যাদের উপর জামাতে সালাদা দেয় করা রাগ করে তিনি ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার থেকে যে তাদের উপর বাড়িঘর জ্বালিয়ে দিলে তারা থাকবে কোথায় আরেকটি হাদিস যেটা জামাতে সালাদা দেওয়া যে প্রমাণ করে সেটা হচ্ছে একজন অন্ধ ব্যক্তি যার কোনো মসজিদ নিয়ে আসার মতো কেউ ছিল না সে রসুল আকরামের কাছে অনুমতি চেয়েছিল যে যেন সে ঘরে আসে তখন রসুল তাকে জিজ্ঞাসা করলেন আত্মাদা তুমি কি আজানের ধ্বনি শুনতে পাও তখন সে বললেন আম যে অবশ্যই শুনতে পাই তখন রসুল আক্রমশ তাকে বললেন লা আজিবাহুলা তোমাকে জামাতে সালাত আদায়ী করতেই হবে তোমার জন্য কোনো অনুমতি আমি দেখতে পাচ্ছি না এই হাদিস মুসলিম শরীপে আছে এবং সে যে জায়গা থেকে ধনী আসছে সেখানে গিয়ে সালাত আদায় না করে তাই তার সালাত হবে না যদি কোন ওজন না থাকে এই হাদিসটা আমরা দেখতে পাই আবু দাউদের মধ্যে পাঁচশত একান্ন নম্বর হাদিসের মধ্যে সাতশত এবং মুসাদ উল্লেখ করেছেন হাদিস নম্বর ছয় শত পঁয়তাল্লিশ হাদিসটা শুদ্ধ তাইলে এই ক্ষেত্রে যে আজান ধনী শুনের পর যদি সালাতে জামাতে সালাত পড়তে না যায় তাইলে তার সালাত হবে না বলে এখানে উল্লেখ করা হয়েছে ওজন থাকলে সেটা ভিন্ন কথা আরেকটা হাদিস সেই ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি যেটা যে আমরা আমাদের সময়ে মানে যদি জামাতের দূরে থাকত মনে করতাম সে খাঁটি মুনাফেক তাইলে খাঁটি মুনাফেক কেন মনে করা হয় যদি ব্যাপারটা ওয়াজিব না হয় অবশ্যই জামাতের সালাদ ওয়াজিব এই কারণে সেখান থেকে বিরত থাকলে সেই যুগে সাহবাদের যুগে খাঁটি মুনাফেক মনে করা হতো এই হাদিস মহিলাদের ব্যাপার বলেছিলেন যে মহিলাদের জন্য তাদের ঘরটাই তাদের জন্য অনেক উত্তম হাদিসটা আবু দাউদের মধ্যে এসেছে হাদিস নম্বর পাঁচশো সাতষট্টি মসরুদ মধ্যে এসেছে খন্ড নম্বর ইমাম জাহি সেটির সাপোর্টও করেছেন এবং আলবানি রহমতুল সালাদ করতে চায় সে পারবে কিন্তু শর্ত হচ্ছে পর্দা অবলম্বন করতে হবে এবং ফিট আশঙ্কা থাকতে পারবে না এবং স্বামীর অনুমতি প্রয়োজন না হলে তার সে আসবে না তবে এটা খেয়াল রাখতে হবে উপর জামাত বাধ্যতামূলক তাদের জন্য জামাতে উপস্থিত হওয়া বাধ্যতামূলক এটা খেয়াল রাখতে হবে তবে কোন ব্যক্তি যদি আপনার জামাতে না এসে ওজর ছাড়া একাকি সালাত আদায় করে তার সালাত হবে না সেটা নিয়ে গুণাগার হবে সালাদ পড়ার পর তাকে দ্বিতীয়বার করতে বলা হয়েছে সুতরাং সালাত আদায় হয়ে যাবে কিন্তু সে পাপই হবে এই কারণে আমাদের সবাইকে সালাতের জামা জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্ব দেওয়া দরকার ফজিল তিপূর্বে শুনলাম এখন বিধানটাও শুনে নিলাম আমাদেরকে হ্যাঁ আপনার আমাদের ঘাড়ে চাপবে এবং এটার পরিণতি বহন করতে হবে আল্লাহ আমাদেরকে জামাতের সালাত